সিরিজের বাংলা ইতিমধ্যে চারটি মূলনীতির প্রথমটি আলোচনা করা হয়ে গেছে আল্লাহুলিল্লাহ প্রথমটি ছিল আল্লাহ ও সুবাহ ইসলাম সম্পর্কে অর্জন। এরপর আমরা দ্বিতীয় মূল আলোচনা শুরু করেছিলাম দ্বিতীয় বিষয়টি ছিল অর্জিত ইলমের উপর আমল আমরা গত পর্বে যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করছি তাওয়ালা ইল অর্জনের ক্ষেত্রে সবার আগে এই বিষয়টি মনে রাখা উচিত যে ইম অর্জনের উদ্দেশ্য হলো,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 আরো একটি উদ্দেশ্য এ সম্পর্কে প্রায় সবারই জানা আছে তো এ নিয়ে বিস্তারিত আলোচনার দরকার নেই। আমলের কিছু উদাহরণ হাজ অজু তাহারাত ইত্যাদি এলম ও আমল সম্পূর্ণ ভিন্ন দুটো বিষয় এগুলো যেহেতু সম্পূর্ণ আলাদা কাজেই আপনার এলম আছে মানেই যে আপনি আমলদার হবেন ব্যাপারটা এমন নয় সুরা আল এক একশো ছেচল্লিশ নম্বর আয়াতে আল্লাহান আমি যাদেরকে কিতাব দান করেছি তারা তাকে এমন ভাবে চেনে যেমন চেনে আপন পুত্র ও সন্তানদের আর নিশ্চয় তাদের একটি সম্প্রদায় জেনে শুনে সত্যকে গোপন করে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 এ থেকেই বোঝা যায় যে এইম ও আমল আসলে দুটো ভিন্ন জিনিস অনেকের এইম থাকা সত্ত্বেও হয়তো তারা এর উপর আমল নাও করতে পারে এইম ও আমলের এই ভিন্নতার বিষয়টি সবারই জেনে রাখা উচিত একদিকে যদিও আল্লাহালা বলছেন যে ইহুদি ও খ্রিস্টানরা এইমের অধিকারী ছিল একই সাথে কোরআনের অন্যান্য আয়াতে ইমান না আনার কারণে আল্লাহ সুবহানাহ তাদের অনেকবার কঠোরভাবে তিরস্কারও করেছেন থাকা তারা যে একে আমলে পরিণত করেনি এই ব্যাপারটি একটি নেতিবাচক দিক হিসেবে বিবেচিত হয়েছে কথা ও আমল একটি থেকে ভিন্ন ইসলাম বইয়ের পাতা কিংবা আমাদের স্মৃতিতে আবদ্ধ হতে আসেনি বরং ইসলাম এসেছে আমলের জন্য ইসলাম এসেছেই আমলের জন্য আল্লাহ আল্লা সুবাহ সুরা ইব্রাহিমে বলেন আলী সালাম র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 আমি কিতাব করেছি। কি এর আপনি আল্লা সুবাহ আরো বলেন এটি এমন একটি কিতাব যার আয়াত সমূহ সুপ্রতিষ্ঠিত ও বিশদ ভাবে বর্ণিত এক মহা জ্ঞানী সর্বজ্ঞ সত্তার পক্ষ থেকে বলুন যেন তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত না করো নিশ্চয়ই আমি তাঁর পক্ষ থেকে একজন নাজিল করেছেন কেন এর পরবর্তী আয়াত অর্থাৎ হুদের দুই নম্বর আয়াতটি লক্ষ্য করুন আল্লাহ তাল্লাহ বলছেন আল্লাহ তা যেন তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত না করো এখানে ইবাদত করার মাধ্যমে আপনি তা করতে পারেন হে মোহাম্মদ আমি আপনার পূর্বে এমন কোন রাসুল পাঠাইনি যাকে কথা বলিনি যে আমি ছাড়া অন্য কোন উপাস্য নেই সুতরাং তোমরা সবাই আমারই এবাদত করো সুরা আলম্বিয়া আয়াত পঁচিশ অর্থাৎ হে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম আমি আপনার আগে যে রাসুলই পাঠিয়েছি তাকে এ কথাই জানিয়েছি যে মানুষকে লাহ ইল্লাল্লাহ শিক্ষা দাও দেখুন এই বাণী সহ পাঠানো হয়েছিল এবং তারা তা এজন্যই প্রচার করেছিলেন যেন সবাই আল্লাহর ইবাদত করে নিশ্চয়ই হে মোহাম্মদ করেন যা আল্লাহ বলছেন হে মুহাম্মদ আমি আপনার উপর কিতাব নাজিল করেছি কিন্তু কেন লিটা আপনি দেখানো দুই নম্বর আয়াত নিশ্চয় হে মোহাম্মদ আমি আপনার প্রতি এই কিতাব যথার্থ রূপে নাজিল করেছি অতএব আপনি এক আল্লাবাদ এবং মাধ্যমে নয়। আগের আয়াতে বলা হয়েছিল লিটা নাস। অর্থাৎ মানুষের মাঝে বিচার ফেসলা করার মাধ্যমে এর উপর আমল করুন এখন এই আয়াতে বলা হচ্ছে ফিল্লাহ মুখলিস অর্থাৎ নিষ্ঠার সাথে এক অনিষ্ঠতার সাথে আল্লাহর আদেশ পালনের মাধ্যমে এর উপর আমল করুন ইবাদত করুন শুরুতেও আমি ঠিক এটাই বলেছিলাম যে যে এম আমলের ক্ষেত্রে কোনো উপকারী ভূমিকা রাখে না সেই অম সরিয়াতে অপ্রশংসনীয়ম হচ্ছে একটি দেহের মতো আমল হচ্ছে যার অন্তরাত্মা আমল ছাড়া এম যেন একটি মৃত দেহের মতো আর আপনি যদি আপনার এলমের বিপরীতে আমল করে থাকেন আপনি যেন ইতিমধ্যেই মৃত দেহে পরিণত হয়েছেন এ ধরনের এলমের পরিণতি এমনই হয়ে থাকে কারণ আপনার বিরুদ্ধেই সেটা প্রয়োগ করা হবে মালিক ইবনুদ্দিন আব রাহমহুল্লাহ বলেন কোনো আলিম যদি অর্জিত রিল্মের উপর আমল না করে তবে তা তার অন্তর থেকে এমনভাবে ধুয়ে যায় যেমনভাবে কোনো মসৃণ পাথরের উপর পানি গড়িয়ে পড়ে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 কাছ থেকে সবচেয়ে দূরে প্রত্যেক আলিমের সাধারণ লোকদের সুরা ইয়াসিনের পঁয়ষট্টি নাম্বার আয়াতে আল্লাহ সুবাহ বলেন আলিয়া ওয়াতুকা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 একুশ নাম্বার আয়াতে বলবে তোমরা আমাদের বিপক্ষে সাক্ষ্য দিলে কেন তারা বলবে যে আল্লাহ সব কিছু বাক শক্তি দিয়েছেন তিনি আমাদেরকেও বাক শক্তি দিয়েছেন আল্লাহ সুবাহকে এক ব্যক্তি বলবে আমি সাক্ষী উপস্থিত করতে চাই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 আলিম ও দায়ীদের ক্ষেত্রে সবচেয়ে মারাত্মক ব্যাপার হচ্ছে কেবল অঙ্গ প্রত্যঙ্গই নয় বরং তাদের বেলায় আরও অতিরিক্ত সাক্ষী যুক্ত হবে তাদের শেখা প্রতিটি আয়াত ও হাদিস এসবের সাথে যুক্ত হবে এবং সাক্ষ্য দেবে সাহি মুসলিমে আছে রসুল উহ সাল্লাহ আলাইহসাল্লাম বলেছেন আল কুরআন হুজাত আলাইক কুরআন তোমাদের পক্ষে বা বিপক্ষে সাক্ষ্য দেবে আপনার সেখানে হাদিস কিংবা আয়াতগুলো আপনার পক্ষে নাকি বিপক্ষে সাক্ষ্য দেবে এগুলো কি আপনার নাজাতের কারণ হবে নাকি আপনাকে জাহান নামে পৌঁছে দেবে এগুলো কি আপনার বিরুদ্ধেই সাক্ষ্য দেবে এগুলো শুনলে কার না ভয় লাগে ইবনুল কাইম রাহিম বলেন আর যদি ছাড়াই কোনো আমল কারোর জন্য কল্যাণ কর হতো তবে আল্লাহ সুবাহ মুনাফিকদের নিন্দা ও ভয় প্রদর্শন করতেন না আমল ছাড়া ইলমের উদাহরণ হচ্ছে একটি মধুবিহীন মৌচাকের মতো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 এর উত্তরে তাদের বল একটি কথাই আমি বলবো আপনারা বরং তালিবুল এম হয়ে যান অনেকেই পরিবার থেকে কিছু সময় বের করে একাকি আল্লাহর ইবাদত জিকির করে অনেকেই অধ্যায়ন করে অনেকে অনেক সংগ্রাম ও চেষ্টা সাধনা করে কিন্তু কেন মূলত সর্বোচ্চ জান্নাতটি পাওয়াই হল এর কারণ এইম হল এমন এক মাধ্যম যা আপনাকে সিদ্দিকিনদের স্তরে পৌঁছে দিতে সক্ষম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 আর সবচেয়ে মারাত্মক শাস্তি হল কাউকেও কেবল আপনার আছে এগুলো আপনার দুনিয়ার জীবনেও পরম সুখ ও বারাকাতের কারণ হতে পারে ইমাম ইবনু তাইমিয়া রাহেমাহুল্লাহ এ দুনিয়াতে নিঃস একজন মানুষ ছিলেন তিনি এমনও সময় পার করেছেন যে তার শুধু একটি জামা ছিল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 ও আমলের কঠিন শাস্তি পেতে হবে সুরা আল ইসরার চুয়াত্তর ও পঁচাত্তর নাম্বার আয়াতে আল্লাহ সুবহান আমি আপনাকে দৃঢ় পদ না রাখলে আপনি তাদের প্রতি কিছুটা ঝুঁকেই পড়তেন তখন আমি অবশ্যই আপনাকে ইহ জীবনে ও পরকালীন জীবনে দ্বিগুণ শাস্তি আস্বাদন করাতাম এ সময় আপনি আমার মোকাবেলায় কোনই সাহায্যকারী পেতেন না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 একেবারে শীর্ষে সবচেয়ে দামি রসুন উল্লাহ সাল্লাহ আলহামের পর তার সহধর্মিনী উমুল মুীন দৃঢ় পদ ও ধৈর্যশীল নারীদের প্রতিও আল্লাহ সুবাহ অনুরূপ কথা বলেছেন তিরিশ নাম্বার আয়তে বলেন হে নব বিপত্নীগণ তোমাদের মধ্যে কেউ প্রকাশ্য অশ্লীল কাজ করলে তাকে দিগুন শাস্তি দেয়া হবে এটা আল্লাহর জন্য সহজ তাদের বেলায় দ্বিগুণ শাস্তি প্রদান করা হবে এর কারণ কি এর পরবর্তী আয়াতেই আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ও মাইয়্যাক্নুতমিন কুননা লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তাআমাল সলিহান নুতিহা আজরাহা মাররতাইন ওয়া আতাdna লাহা রিযক্বান কারীমা তোমাদের যে কেউ আল্লাহ ও তা অনুগত হবে এবং সৎকর্ম করবে আমি তাকে দুবার পুরস্কার দেব এবং তার জন্য আমি রিজকা সম্মানজনক রিজিক প্রস্তুত করে রেখেছি অর্থাৎ নবী পত্নীরা বিশেষ মর্যাদার অধিকারী ছিলেন তাঁদের জন্য যেমন দ্বিগুণ পুরস্কারের ব্যবস্থা রয়েছে তেমনি তাদের গুনাহের কারণেও দ্বিগুণ শাস্তি পেতে হবে আল্লাহ বলেছেন আপনি যদি কুফফার ও জালিমদের প্রতি ঝুঁকে পড়তেন তবে আপনাকে দুনিয়া ও আখিরাত উভয় স্থানেই দ্বিগুণ শাস্তি দেয়া হতো আর রসুল উল্লাহ সাল্লাহু আলিহ্লামের স্ত্রীদের উদ্দেশ্যে আল্লাহ সুহানহ বলেন তোমাদেরও দ্বিগুণ শাস্তি দেয়া হবে সার কথা হলো আপনারা যারা তলিবুল আইম যদি আলমের উপর আমল না করেন তবে উচ্চ মর্যাদার কারণে আপনারা অন্যান্য সাধারণ লোকদের তুলনায় বেশি শাস্তি ভোগ করবেন আপনারা যদি গুনাহতে লিপ্ত হয়ে পড়েন তবে ও আমলের কারণেই এর চরম মূল্য দিতে হবে আপনাদের আপনারা অন্যদের মতো নন আর এই কারণেই আল্লাহ সুবাহামের স্ত্রীদের ব্যাপারে বলেছেন ইয়া নিসা নিসা নাকা তোমরা অন্য নারীদের মতো নও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 শিক্ষার্থীরা হলেন কুরআনের কুরআনকে উচ্চে তুলে ধরেন আর তাই তাদের জন্য এই উচ্চ মাত্রার মানদণ্ড নির্ধারণ করা হয়েছে অন্যরা অপ্রয়োজনীয় কথা বলতে পারে এবং খুব সম্ভবত তাতে কোনো গুনাহ নেই নিছক বেহুদা কথা বললেই যে গুনা হবে এমন বলা যাবে না কিন্তু তাদের অবস্থান ওদের থেকেও অনেক উঁচুতে এ কারণে এই সালাফদের মর্যাদা সবার শীর্ষে কেননা তারা তাদের জীবনের প্রতিটি মুহূর্তে সব ক্ষেত্রেই সকাল সন্ধ্যা রাত সপ্তাহ মাস ও বছর জুড়ে অন্তরে ও বাহ্যিক এবং আল্লাহ ও মাকলুকের সাথে মামলাতে নিজেদের এই সমগ্র ব্যাপারটি নিয়ে আল খতিব আল বাগদাদির লেখা একটি ছোট পুস্তিকা রয়েছে আলহামদুলিল্লাহ আল আলবানী এই কিতাবের হাদিসগুলো গুলো তাহকিক করেছেন আল খতিব বাগদাদি বলেছেন ইহুদিদের কাছে এলম ছিল কিন্তু তারা সে মোতাবেক আমল করত না আর খ্রিস্টানরা করত আর এ কারণে প্রথম দলটি অভিশপ্ত এবং দ্বিতীয় দলটি পথভ্রষ্ট হয়েছে বলেন এই উম্মার মাঝে যারা অজ্ঞতার কারণে পথভ্রষ্ট হয় তারা খ্রিস্টানদের সাথে সাদৃশ্য রাখে আর যারা ঋম থাকা সত্ত্বেও আমল না করার কারণে উম্মার ও আমাদের থেকে বিমুখ হয়ে বিপদগামী হয় তারা ইহুদিদের সাথে সাদৃশ্য রাখে নিশ্চিত থাকুন আপনার রেলকে অন্তরে স্থায়ীভাবে বসাতে চাইলে এর উপর আমল করুন আপনার যদি মুখস্থ কিংবা মনে রাখতে সমস্যা হয় তবে আপনি কোনো না কোন ভাবে আপনার রেলমের উপর আমল করার উপায় খুঁজুন ইনশাআল্লাহ তাহলে আপনি সেটা কখনই ভুলবেন না সালাফরা রেলমের উপর আমলের ব্যাপারে খুবই একনিষ্ঠ ছিলেন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 তারা তাদের জ্ঞানের উপরে আমল করার ব্যাপারে কতটা গুরুত্ব দিতেন সেই মুসলিমে আছে ফাতেমা এবং আলী রাজি আল্লাহআ আনহুমা যখন খাদিম চেয়েছিলেন রসুল উহ সালাহ আলহিহাল্লাম তাদেরকে তেত্রিশ বার করে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ ও আল্লাহ আকবর বলা শিখিয়ে দিলেন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 সহিমে আছে রসুল্লাহ বলেছেন কোন মুসলিমের যদি কোন যেন অবশ্যই তা লিখে রাখে এবং বালিশের নিচে রেখে ঘুমায় ইনু অমর রাজাল আনহুমা বলেন এর পর থেকে আমি বালিশের নিচে ওসিয়ত নামা রাখা ছাড়া একটি রাতো পার করিনি সুনান আসাইয়ের একটি হাদিসে এরকম আরেকটি উদাহরণ পাওয়া যায় আবু উমামা বলেন রসুল উল্লাহ সাল্লাহ আলাই বলেছেন যে ব্যক্তি প্রত্যেক সালাতের পর আয়াতুল কুর্সি পাঠ করবে তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো প্রতিবন্ধকতা নেই অর্থাৎ যে ব্যক্তি এই আমল করবে সে মৃত্যুর সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে ইবনুল কাইম বলেন আমার সাইক ইবন কোন অবস্থাতেই সালাতের পর এই আমলটি বাদ দিতেন না আব্দুল আনহুমার এই ঘটনা শুনুন শাহী বুহারিতে এসেছে যে রাসুল উল্লাহ সাল্লাহু আলাইহ সাল্লাম তাঁকে প্রতিদিন সামরত অবস্থায় পেতেন এই কারণে রাসুল উল্লাহ সাল্লাহু আলহ্লাম তাকে প্রতি মাসে তিন দিন সাওম রাখার পরামর্শ দেন তিনি আবদুল্লাহ ইবনে অমর বললেন আবদুল্লাহ মাসে তিন দিন সাওম রাখো আবদুল্লাহ ইবনে অমর বললেন আমি এর চেয়ে বেশি রাখতে সক্ষম সপ্তাহে তিন দিন রাখো আবদুল্লাহ ইবনে অমর রাজিয়াল আনহু বললেন আমি এর চেয়েও বেশি রাখতে সক্ষম তখন রাসুল উল্লাহ সাল্লু আলহিহসাল্লাম বললেন তাহলে দুদিন পর পর একদিন সাওম রাখো আবদুল্লাহ ইবনে অমর বললেন আমি এর চেয়ে বেশি রাখতে সক্ষম তখন রাসুল উল্লাহাম বললেন তবে এটা বুখারির বর্ণনা কিন্তু মূল ব্যাপার হল মুস্তাদ ইমাম আহমদের অপর এক বর্ণনার শেষে বলা হয়েছে যে তিনি বলেন্লাহু আলহিউসাল্লাম অর্থাৎ বৃদ্ধ বয়সে উপনীত হলে তিনি বলেন রাসুল উহ সাল্লাহ আলাইহ্লাম আমাকে শুরুতে যা বলেছিলেন আমি যদি তাই করতাম আবদুল্লাহ ইবনে অমর রাজি আল্লাহ তনহুর এই বক্তব্য সম্পর্কে একটু ভাবা যাক তিনি বলতে চেয়েছেন যে আমি যদি রাসুল্লাহ সাল্লাহ আলাইহসাল্লামের কথা মতো সবচেয়ে সহজ আমলটি বেছে নিতাম আমি যদি মাসের তিন দিন সপ্তাহে তিন দিন কিংবা দুদিন পর পর একদিন সাওমের জন্য নির্দিষ্ট করে নিতাম তিনি কেন এ কথা বলেছিলেন এ কথা বলার কি কারণ থাকতে পারে এটা কি তার উপর ফরজ হিসেবে অর্পিত হয়েছিল না তাহলে তিনি কেন এই অতিরিক্ত নফল পালন পরিত্যাগ করেননি তিনি বলেছিলেন আমি যদি আমার জন্য রসুল উল্লাহ সাল্লাহ আলাইহসাল্লামের বাছাইকৃত সবচেয়ে সহজ আমলটাই বেছে নিতাম যদি তিনি বলতেন আমি আর সাওম রাখবো না আমি সারা জীবন অনেক সাওম রেখেছি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 আর এ কারণেই তিনি এমন কথা বলেছিলেন এভাবেই তারা রিল্মের উপর আমল করেছিলেন সুফিয়ান সুফিয়া বলেন অর্থই হচ্ছে আল্লাহর এর উপর আমল করা এর উদ্দেশ্য হলো তা অর্জন করা এ ও আলিমের মর্যাদা অনেক উঁচুতে কেননা আলিমগন আল্লাহকে বেশি ভয় করেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহআলা আনহুমা বলেছেন প্রায় প্রত্যেকেই উত্তম কথা বলে কিন্তু সেই ব্যক্তি সৌভাগ্যবান যার র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 সব শেষে মূল কথা হল ইল হল আমলের জন্য কাজে পরিণত করার জন্য এই বিষয়টি আমরা সবসময় আমাদের মাথায় রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ বারকুম আল্লাহআ মোহাম্মদিম আসসালাম এই বাংলা অডিও সিরিজটির বাকি পর্বগুলো শুনতে ভিজিট করুন মুবাশির মিডিয়ার ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ